السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে হাদিস নিয়ে আমরা আলোচনা করব সেই হাদিসটি ইমাম নববী রাহেমাহুল্লাহ ধৈর্যের অধ্যায় উনি নিয়ে এসেছেন ইতিমধ্যেই আমরা এই অধ্যায় থেকে কিছু হাদিস আমরা পড়েছি শুনেছি আর আজকের দর্শ যে হাদিস থেকে চালু হবে শুরু হবে সে হাদিসটি হলো রসুল আব্দি তিনি বলেন রসুরাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন যখন কোন বান্দার কোন চানুনিয়া আল্লাহ তালা তাকে দুনিয়ায় কোন শাস্তি দেন দুনিয়ায় কোনো কষ্ট দেন কারণ কষ্ট এবং শাস্তির মাধ্যমে আল্লাহ তার গুণাকে মাফ করে দেন তো দুনিয়ায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে তাকে গুণা থেকে মুক্ত করে দেন আরাদ আর আল্লাহ যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন ওই বান্দার গুনার কারণে দুনিয়ায় তাকে কোনো পাকড়াও আল্লাহ তালা করেন না গুনার কারণে আল্লাহ তালা তাকে দুনিয়ায় কোনো শাস্তি দেন না কেন কেয়ামতের দিন তাকে পুরা ভাবে পাকড়াও করার জন্য ওই শাস্তি পরিপূর্ণ শাস্তির বদলা কেয়ামতে দেওয়ার জন্য দুনিয়ায় তাকে কোন বালা মুসিবত দেন না তাহলে এখানে বুঝে আসলো যে আল্লাহ তালার যে বালা মুসিবত আসে এটা দুই ধরনের হয়ে থাকে কখনো এটার দ্বারা কাফের দেরকে শিক্ষা দেয় দুনিয়া বালা মুসিবত দেন আবার কখনো আল্লাহ পাক মমিনদেরকে বালা মুসিবত দিয়ে তাদেরকে পবিত্র করাতে চান এবং তাদেরকে দেখতে চান যে এরা এই বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে কি না তো এই হাদিস আমাদেরকে মুসিবতের সময় ধৈর্য উপর থাকার জন্য আমাদেরকে আহ্বান করে এরপরে আর একটি রেওয়াইতে আল্লাহ ইসলাম বলেছেন বলছেন যদি কেউ বড় বদলা চাই আল্লাহ তারা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় লিপ্ত করে দেন অমারিয়া ফলাহ এই পরীক্ষা চলে আসে যে ব্যক্তি এই পরীক্ষাটাকে মনে প্রাণে মেলেন মেনে নিয়ে খুশি থাকেন আল্লাহর এই সিদ্ধান্তের উপর ফালাহুর রেজা আল্লাহর রেজা তার জন্য সাব্যস্ত হয়ে যায় ওমান আর যেই ব্যক্তির হয়ে যায়। বালা মুসিবত যদি চলে আসে তখন নারাজ হয়ে যায় আর মুসিবত আমার উপরে তো এরকম যদি কেউ বালা মুসিবত চলে আসার পরে কেউ যদি আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজ হয়ে যায় রাগ হয়ে যায় সব মুসিবত আমার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় मुसीबत आसार पर मन करते सुन्दर हदीस हदीस टीस रज्ला करेंबल घर उद्देश्य बाहर उन्नी बाहरे चले गचाटा इंतकाल कर बापी बैरचा मारा ग আবু তল্লাহার স্ত্রী সুলাইম সে বলছে ওহিয়া উম্মি যে ওই বাচ্চার মাও সে বলছেন হুয়া আস কান মা আগের চাইতে এখন একটু ভালো আছে আগের চাতে এখন একটি ভালো আছে তো সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আসছে তাকে রাত্রের খাওয়াও দিয়েছে খানা খেয়েছে আসা হা পরে তারা পরস্পর স্বামী স্ত্রীর মিলনও তারা করেছে আগে আর একটি লম্বা রেওয়ায়ত মুসলিমের রেওয়ায়তে সেখানে আছে যে তার জন্য সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছে এবং একটা স্ত্রী তার স্বামীর কাছে যাওয়ার জন্য যেভাবে তাকে সুন্দর হওয়া দরকার সুন্দর হওয়ার পরে स्वमे से गस्पर तरा स्वामी स्त्री मिलने लिप्त हो तो एर पर स्त्री तक स्वामी बोल स्वामी देखो तुम्हें जदि अमानत हिसी ओक्ति फेरत नए तुम्हारा अफसोस अजन क्यों अमानत रेखे से अमानतर को अफसोस ना अफसोस नहीं, नहीं। आल्ला से अमान आश्चर्य बोल नहीं, नहीं? पन्द कर फेले दिल विषय तारी कष्ट हो गामा फाराग जख से आत्मतृप्ति लाभ कर सम्पूर्ण भे मुक्त हो चे, तुम्हारा मारा गुमर तुम्हार दीबाह जो सकाल करल तरह अतृप्ती भाव जो घटना घटल की आल्ला नबीलम का विषय गलन আল্লাহন বললেন আল্লাহ বারিকুমা আল্লাহ আল্লাহ বারিকা আয় আল্লাহ তুমি এই দুই স্বামী স্ত্রীর মাঝে বরকত দাওতাম আল্লাহ নবী দোয়া করলেন আল্লাপা আরেকটি বাচ্চা তাদের পেটে আল্লাপা দিয়ে দিয়েছে হওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী দোয়া করেছিলেন তো আল্লাহ যখন বাচ্চাটি দিলেন তাহলে এই বাচ্চাটি প্রথমে আমি আল্লাহ নবীর দরবারেই নিয়ে যাবো কিছু খেজুরো তার হাতে পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন আল্লা ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন এবং বাচ্চাকে মিষ্টি মুখ করলেন এটাকে শরীরতে তাহনিক বলা হয় অর্থাৎ আল্লাহ নবী সালামের কাছে সাহাবা এখরাম যখন কোন নতুন বাচ্চা আসতো তো ওনার এই বরকত মোবারক মুখ থেকে একটা মিষ্টি মুখ বরকতের জন্য তারা করে নিতেন তো আবু তালহা বলছেন আমিও আমার বাচ্চাকে এইভাবে করে নিলাম ওসাম্মা আব্দুল্লাহ এবং আল্লাহ নবীলাম তার নাম রাখলেন আবদুল্লাহ আল্লা জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে সুন্দর নাম কোনটি বলছে আবদুল্লাহ তারপরে বলছে আব্দুর রহমান তো যে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম এরপরে যে নামের সাথে আব শব্দ আছে আব্দুল শুকুর আবদুল করিম আবদুল মজিদ আব মানে বান্দা মজিদের বান্দা শুকুরের বান্দা তো যেই শব্দের সাথে আব শব্দ আছে এই নামটা আল্লাহর কাছে বেশি প্রিয় তো এই হাদিস আগে মতে আরো অন্যান্য রেওয়ায়ত থেকে যেগুলি বিস্তারিত ঘটনাটা আর একটু ব্যাখ্যার সাথে যেটা এসেছে বলছেন যে আহ আবু তাহা তিনি বলেন যে আল্লাহ রবীলাম তার জন্য যে দোয়া করলেন আর এই যে মেয়েটা এটা কেন কোন করলো এটা হলো ধৈর্য একটা মা সন্তান যদি মারা দেয় তাহলে সে মাটা কত অধৈর্য হয়ে যায় না से स्त्री चिंता करलू तल्ला सफरे चले गुरु सफरे चले जाए सफर पर बुद्धिमान ज्ञानी स्त्री से जो आगे रेडी थे प्रस्तुत थे बाहर बाहर कत रंग चंग दुनिया देखे तरह मथाय अनेक किस खेयल आसते विधाय बुद्धिमान ज्ञानी महिला से आगे स्वमी के तृप्ति करते दुनिया का तो से मनी करके दूरे थका स्त्री दूरे थे कष्ट तो आई मुहूर्ते सबुर स्वमी कुर के आगे तृप्ती से खबर दिए हादी थे शिक्षा पेल से हरान पर आल्लाक बदला दिए তো এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে আবু তালি আল্লাহ যে হাদিস বিস্তারিত হাদিস আপনাদের সামনে আলোচনা করেছি এরপরে যেটি হাদিস সেটি আন আবি হল আবিহ আন্না রসুল্লাহাম কাল যে তার প্রতিপক্ষকে আচার দিয়ে যদি নিচে ফেলে দিতে পারে তাকে তাকে পালোয়ান বলি আল্লাহ নবী বলছে লাইস সদিদ উহ কাউকে আচার দিয়ে নিচে ফেলে দিয়ে সে ব্যক্তি পালওয়ান হয় না তাকে তাকে শক্তিশালী বলে ওই ব্যক্তিকে শরীয়ায় শক্তিশালী ক্রোধ যখন চলে আসে এর রাগের সময় যে নফস কে কন্ট্রোল করতে পারবে তাকে যে নিজে নফস সে তার উপর কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি হবে আসলে মূলত সঠিক পালোয়ান তাহলে শক্তির বলে কাউকে নিচে আসার দিয়ে ফেলে দেওয়া এটা পালোয়ানি ইস্তাবান তিনি বলেন যে আমরা আল্লাহ নবী সালামের নিকটে বসা অবস্থায় ছিলাম তো আল্লাহ নবী নিকটে দুইজন ব্যক্তি পরস্পর একে অপরকে গালি দেওয়া শুরু একজন তোর তার চেহারা লাল হয়ে গেছে তার গলার রক পর্যন্ত ফুলে উঠেছে তার এই কঠিন রাগ দেখে আল্লাহ বললেন ইন্মুখালি মতন আমি একটি শব্দ জানি একটি কালামা জানি লুমা বলছেন এই শব্দটি যদি ওই ব্যক্তি পরে তাহলে তার যে এই কঠিন রাগ এসেছে রাগটা চলে যাবে এটা যদি সে পড়েদ তাহলে তার যতই রাগ থাকুক না কেন রাগ চলে যাবে তাহলে এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষণীয় পাই সেটা হলেই যে রাগ যদি বেশি চলে আসে সেই মুহূর্তে রাগকে কে কন্ট্রোল করার জন্য কি বলতে হবে আল্লাহাম তখন তাকে বললো তখন ওই ব্যক্তিকে বলল যে আল্লাহ নবী তোকে বলছে যে তুই আউজ বিহিন পর কারণ তুই রাগে চেহারা একদম লাল হয়ে গেছে গলার রগটাও ফুলে গেছে তো এমতো অবস্থায় তুমি কি বলো আউদ বিল্লাহমিন তাহলে রাগ কে কন্ট্রোল করা এবং সবুর করা ধৈর্য ধারণ করা এরও বড় ফজিলত আছে পরে হাদিসটি বলেন আল্লাহ বলেছেন মান যে ব্যক্তি রাগ কে সংযত রাখবে কজম রাগকে কন্ট্রোল করবে যে ব্যক্তি রাগকে সংযত রাখতে পারবে আল আইমা অত সে ওই রাগটাকে প্রয়োগ করার ক্ষমতা রাখে কেউ কাউকে গালি দিয়েছে এখন সে তার গালির বদলে তাকে মেরে শয় দিতে পারে এরকম শক্তি আছে ঠিক আছে রাগ হয়েছে এবং রাগটাকে প্রয়োগ করার মতো ক্ষমতাও তার কাছে আছে। বলছেন এই ক্ষমতা থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার রাগটাকে সংযত নিয়ে আসে রাগের উপর কন্ট্রোল করে নেই আমি আমার রাগকে আমি কন্ট্রোল করলাম আমি প্রতিশোধ নেবো না প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি আল্লাহ তাকে প্রতিদান কি জানেন আল্লাহ বলেছেন কেয়ামতের দিন সকল মানুষের সামনে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসবেন হাত তাকে বলবে যে এই যে হাতে বলছেন এই হুর তোমার যেটা পছন্দ সেটা তুমি নাও তাহলে আল্লাহ আমাকে শুধু বলছে যে তুমি সেই বদলার আশায় তুমি তোমার নিজের কি করো কন্ট্রোল করো আল্লাহ আনহু আনুলা আল্লাহ একজন ব্যক্তি আল্লা হে আল্লাহ নবী আমাকে কিছু করুন আমাকে কিছু উপদেশ দেন বলছেন বড় উপদেশ যে সেটা হলে তাক তুমি যেন আগুয় না বলছেন আরেকটু দেন বলছেন राग करसर जो कंट्रोल करते तुम्हें राग के कंट्रोल करते बहु कल्याण तुम्हें पे जावा राग के कंट्रोल करते मानुष रागे कत कि रागे इसे का हत्या कर फे নিজের প্রিয়া স্ত্রী তালাক করে দেয় তাহলে রাগ কি ভালো জিনিস বলছেন তুমি যদি মঙ্গল চাও তাহলে রাগকে কন্ট্রোল করতে হবে তোমার রাগ সংযত রাখতে হবে এরপরে যেটি হাদিস সে হাদিস আল্লাহ বলেছেন যে মুমিন পুরুষ এবং মমিন নারীর পর্যন্ত থাকে বোঝেন নেই যে কখনো তার জানের কষ্ট কখনো মালের কষ্ট কখনো সন্তানের কষ্ট এই কষ্টে সে জীবনযাপন করতেই থাকে তাই আলকাল্লাহি হাতিয়া এমন কি এ অবস্থা মারা যাওয়ার পরে এমতের দিন আল্লাহর সামনে যখন হাজির হয় তখন দেখে যে তার কোনদুলিল্লাহ ধৈর্য ধারণ করলাম আল্লাহ তার গুণাকে মাফ করে দিয়েছে সন্তান মারা গেছে আল্লাহামদুল্লাহ আল্লাহর ইচ্ছা যা হয়েছে সবুর করেছে আল্লাহ এর বিনিময়ে তাকে কি করেছে গুণা মাপ করে তো থাকে আর বলছেন যে এসছেন কার কাছে আল্লাহ ইবন আখি তারা বলছেন বৃদ্ধ হোক বা যুবক হোক সর্ব অবশ্য সবার মধ্যে অমর রাজিয়া আল্লাহুর যে একটা সুরার কমিটি ছিল যাদের সঙ্গে তখন অতি বললো আমির তোমার তো একটা ভালো পরিচিতি আছে অমরের কাছে বাদশার কাছে তুমি তুমি গ্রহণযোগ্য ব্যক্তি তোমার একটা মর্যাদা আছে তো তুমি যদি একটা কাজ করো ফাস্তা আলাইহি তার সঙ্গে সাক্ষাৎ করার যদি একটু ব্যবস্থা করে দিতে তো ওনার ভাতি রাজি আলু বললেন যে আমার চাচা আসছে দেখা করতে চাই বলছে ঠিক আছে প্রবেশ করলো ফলা তখন বলল হিয়া হে অমর আল খত হে ছেলে তুমি বাদশাহ কিন্তু আমাদেরকে তুমি বেশি কিছু দাও না আমাদেরকে বেশি কিছু দেওয়া আমাদের মানুষ তো ওনার সামনে যখন এত বড় হিম্মত করলো যে আপনি বাদশাহ ভালোবাদা আপনি মানুষের দেওয়ার যেটা প্রয়োজন সেভাবে দেন না ইনসাফ করেন না তো অমর রাগ হয়ে তার উপর প্রহার করার জন্য ইচ্ছা করলেন তখন তখন ভাতিজা বললো ক্ষমা করা এই অভ্যাসটা আপনি গ্রহণ করুন ওর বিল মা কাজে দেন ও আনিল জাহিলিন আর মূর্খ মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কেউ অন্যায় করলে মাফ করে দাও আর কোনো না আপনার সামনে যে বেদলি কথা বলেছে আপনি এদের কথায় কান দেন না অমর রাস আয়াতার সাথে সাথে আর আগে বাড়লেন না থেমে গেলেন আর উনি আল্লাহর কিতাবকে কখনো অবান্য করতেন না তাহলে এত রাজি বড় একটি একটা অন্যায় কথা বলেছে তার রাগ চলে আসছে তাকে পারবে না তারা ক্ষমতাও আছে এবং করছে। কিন্তু তার সামনে যখন আল্লাহর বাণী চলে আসছে তখন রাগটাকে কি করলো কন্ট্রোল করে নেব যে খালাস আমি তার প্রতি শোধ নিব না তো এটাই হলো মোমিনের গুণ হওয়া উচিত যে রাগ হতেই পারে যে কোন সময় মানুষ কাউকে অন্যায় কোনো কথা বলতেও পারে किस घटे क्योंकि जो मनि करतेदिल्ला आफ अत मानुष के तारधे कारण जतफ करते आल्लासे मर्यादा अत बसि वृद्धि हो तो, तो आल्ला नबीलम के जे निर्देश देवा से निर्देश शुद्ध नबीर संगे खास नये सकल मानुष के एक निर्देश मानुष के तुम क्षमा दाओ सत्क निर्देश दओ তো এই হাদিস এটা আমাদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করে ধৈর্যের প্রতি আমাদেরকে এই হাদিস উদ্বুদ্ধ করে এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় আমরা যেন বালামুসিবে সময় ধৈর্য ধারণ করি এবং এর বিনিময়ে আল্লাহর কাছে সবের আশা করি আল্লাহ আল্লাহরবলিন আমাদের সকলকে তার দিনের উপর আমল করার তৌফিক দান করুন আজকে এখানে আলোচনা শেষ বাকি আলোচনা আবার আপনাদের সামনে পরবর্তী বৈঠকে নিয়ে আসব। আল্লাহ রবিন আমাদের সকলের প্রতি আমল করা তৌফি দান করুন والسلام আল আসসালামাইকুম الله রহমতুল